مصطفى الهزاني شاحب مصطفى الهزاني الحمد لله الحمد لله نحمده ونشتغينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعذب الله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يحجب الله ولا مظل له ومن يغرر ولا هادي له لا إله إلا الله وحده لا سريد لا ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله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 اليوم أطمنت لكم دينكم وأطمنت عليكم نعمتي ورغيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم طلبت فيكم أمرين لن تظلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله আল্লাপাক মেহরবানি করি আমাদের মধ্যে কিছু বন্ধাকে জাহানপুর মাদ্রাসার বার্ষিক জলসায় পড়ে প্রায় জলশয় আল্লাহ আমাকে আনেন কিন্তু মাদ্রাসার কৈফিউ দেখে অবস্থা দেখে মন খুশি হইতে পারছে না না না আমাদেরকে সংশোধন করার তুদান করো আমি কোরআন আয়াতের অংশ চালাবার তসুক কেবল কিছু আয়াতের মান মতলব তফসির বুঝার সবুজে এই সানি নজরুল কোরআন একটা পরিভাষা আপনারা জানেন কোরআন শরীফ অন্যান্য আসমানের কিতাবের মতো একত্রে আসে নাই তৌরুবু ইঞ্জিল সহ অন্যান্য আসমানের কিতাব আর লাভা পুরা কিতাবে নারি করছেন কোরআ তার ব্যতিক্রম খুঁজে পাড়ের কাছে আসতে তেইশ বছর লাগবে যাতে করি মক্টার কাফেররা একটা অফবাদ দেওয়ারও সুযোগ পাইছিল কাপড়া বলতো কোরআন আল্লাহর কালাম নয় আল্লাহর কালামগজি তো অন্যান্য পিতার মতো একত্রে আসত আবদুল্লা মোহাম্মদ তাদের ভাষায় চিন্তা করে যা বানাচ্ছে এটাকে আল্লাহর কালাম কইয়া চালাইয়া দিত এই জন্যই তেইশ বছর লাগছে আসল ব্যাপার আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের দরকার প্রাণ দুনিতে আসছে কেয়ামত পর্যন্ত জগৎবাসের যাবতীয় সমস্যার সমাধান নিয়ে কেয়ামত পর্যন্ত দুনিয়াতে কত মানুষ আসবে তাদের কি সমস্যা হবে ওইটা আল্লাহ জানা আসেনি সে জানা মতো সমাধান দিয়েই আল্লাহ করার নাজির করছেন সমাধান গুলার ধরন পদ্ধতি বিভিন্ন রকমের কোন কোন সমা সুস্পষ্ট সবাই বুঝে সমাধান ইঙ্গিতে। আকারের ইঙ্গি যাওয়ার কারণ আমরা আমরা এখানে যারা আছি আগামী একশো বছর পরেও থাকবো তাই বলে যে মজান খালি থাকছে মানুষ আরো বাড়তে পারে তারা আসবে তা আমরা জানি না তাদের কি সমস্যা হবে তাও জানি না সমস্যায় যখন যাই সমাধান কেন্দ্রে বসবো আল্লাহ জানেন সে জানা মতে সমাধানে অঙ্গাগ যখন সমস্যা দেখা দিবে মুস্তাহেদ মোজাদে কোরআন থেকে সেই সমাধান বের করতে সক্ষম হবে জমা করিয়া দিচ্ছেন এই জন্যই কোরআন দুনিয়াতে আসতে এক এক সমস্যা কেন এক এক আয়াত তেইশ বছর লাগছে তো যখন কোনো সমস্যা না পরিবেশের পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হইত ওই পরিবেশটাকে নাজিলকৃত আয়াতের সান বলা হয় আয়াতের মর্মবুজার জন্য শান নজুল জানান অপরিহার্য আমি যে আয়াতের চালনা করেছি এই আয়াত শরীরটা নাজিল হয়েছিল মনে সামরুল ইসলামের বিজাহাজের তারিখে ছিল দশম হিজিল নয় তারিখ শুক্রবার ময়দান্য শরীফ থেকে অনুমানে দশ বারো কিলোমিটার এক বিশাল ময়দান তার নাম ময়দানে আরাহ নয় জুলাই তারিখে সমস্ত হাজিরা সারাদিন সে আলাহাতের ময়দানে অবস্থান করতে হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হল আলাহাতার ময়দানে হাজির থাকা আলাহাতের ময়দানের উত্তর পূর্ব করে ছবি একটা পাহাড় আছে পাহাড়টার নাম জবলের রহমত রহমতের পাহাড় নবী তরীম সাল্লা হাজার সময় জবলের রহমতের পাদ দেখে হুজুরের কোসা নাম নিয়ে অভিবাসন করি তার রক্ষাধিক সাহবা সঙ্গে সামনে তার ফাঁসল দিচ্ছিলেন যেই ভাষণের তাৎপর্য ত্রিয়ামের জন্য বড় থাকবে বাসনের প্রথম পর্যায়ে আল্লাহ বাসুর বলছিলেন রে আমার আল্লাহ আল্লাহাব একটা ডিজাইনের মাধ্যমে নারীদেরকে তোমাদের অধীন করে তোমরা তাদের সকল সবাই ব্যবহার করি তোমার অধীন তারা তাদের ঘরে নির্যাতন করু না নারীরা থাকবে অধীন পুরুষ থাকবে নেতা এটা আল্লাহের বিধানভাবে বলা হয়েছে আর রেজালা আলা নিশা আল্লাহাক জন্মগত হবে সমস্ত নারীদের উপর সমস্ত পুরুষদেরকে নেতৃত্ব দান করেছেন আল্লাপাকে বিজনের ব্যাপারে কোনো প্রতিবাদ চলে যদি কে প্রতিবাদ করে কি হবে বর্তমান যুগে পুরুষের কর্তৃত্ব নারী অধীন এ নিয়ে বাদানুবাদ আসে না প্রতিবাদ করে তার কি হবে যুগের ঘটনা আমাদের আদি পিতা হাজার আদম আলাকে আল্লাহ তৈরি করিলেন অত্যন্ত সম্মানী করে সারে মাখরুকাতের মধ্যে আদমার ইসলাম থেকে বড় সম্মানিত তখন আর কেউ ছিল না হযত আদমকে তৈরি করে আল্লাহ ফেরিস্তাগুলিকে বললেন আমি অত্যন্ত সম্মানী করে আদমকে তৈরি করেছি তোমরা তার সম্মান দেখাবো যে তাকে সহজা করো আল্লাহ হুকুম মতো সব ফেরিস্তারা সহজা করলে হজত আদমার ইসলামকে প্রতিবাদ করলো ইংলিশ আমাকে তুমি তৈরি করেছো আগুন দ্বারা আগুন উর্ধমুখী আগুন কে তৈরি করেছো কাদামাটি দ্বারা মাটি পায়ে নিষে থাকে সে আদম আমার থেকে কি করে সরস হয় বরং আমি তার থেকে সরস আনা সাইরম বিন হোক সুতরাং আমি তাকে কি করে চিন্তা করি এই প্রতিবাদ করলে ব্লিশ যুক্তিও আল্লাহ আল্লাহাব জবাব দিয়ে দিলেন ওখান তার হয়ে যাও তুমি বিচারিত কেমন পয় তোমার উপর আমার লালচ করতে থাকবে স্পষ্টটা করিল কি আল্লাহ জবাব বের হয়ে যাও এই ঘটনা প্রমাণ দেয় আল্লাহাকের নির্দেশ আল্লাহের বিদানের ব্যাপারে যদি কেউ কোনো প্রতিবাদ করে সে প্রতিবাদকারী উত্তর পাওয়ার অধিকার রাখে না সঙ্গে সঙ্গে সে ইসলামের দাওয়া থেকে বের হয়ে যায় তার কোন জবাব দেওয়ার প্রয়োজন নেই এখন যদি কোনো মুসলমান বলে যখন আমরা আল্লাহকে হুকুমের প্রতিবাদ করি না আমরা হুকুম বরহক বলি মানি কিন্তু আমাদের বুঝে আসে না নারী পুরুষ তো উভয়ই মাটির তৈরি স্বামী স্ত্রীর সংসার নেতৃত্বটা বাধা ভবি করে থাকছে আমার কাছে ভালো লাগে পুরুষের একতর্ক হবে কেন এরকম প্রশ্ন যদি কেউ করে তাদের জবাব ইনশাল্লাহ আমাদের কাছে আছে মনে করেন একটা মাদ্রাসা এই মাদ্রাসার দুটা পক্ষ আছে এক পক্ষ ওস্তাদ আর এক পক্ষ ছাত্র নেতৃত্ব হাতে এখন কেউ যদি বলে ওস্তাদ একক নেতৃত্ব করব কেন একমাস ওস্তাদ নেতৃত্ব করব আরেক মাস ছাত্র নেতৃত্ব করব কথাটা খালে মানতে গেলে অবস্থা কি হবে জামা মসজিদে আপনারা জমা দেন আমার খুঁজতে দেন সেখানে দুটা পক্ষ এক পক্ষ ইমাম আর পক্ষ মুক্তাজি নেতৃত্ব কার হাতে এখন প্রিয় বলে ইমাম এত নেতৃত্ব করতে গেলে মোক্জির অধিকার খর্ব হয় ইমাম সুতরাং একটা আরেক রাখা নেতৃত্ব করবে নামাজ হবে হবে না মোকাজির নামাজ রক্ষার কারণে স্বার্থেই একক নেতৃত্ব ইমামকে করতে হবে এটা মোকাদির অধিকার খর্ব হয় না বরং অধিকার সংরক্ষিত হয় উদাহরণে আরো অনেক দেওয়া যায় বাপ ব্যথা দুইজন দুই পক্ষ নেতৃত্ব বাপের হাতে কেউ যদি একমাস শাসন করবো ছেলেকে আর এক ছেলে শাসন করবে আপকে এই ছেলে ছেলে হবে না জানোয়ার হবে জানোয়ার হবে ছেলেকে ছেলে বানাইবার সাথেই একক নেতৃত্ব বাপের হাতে থাকবে বাংলাদেশ একটা রাষ্ট্র নেতৃত্ব সরকারের হাতে এখানে কেউ যদি কয় সরকার একক নেতৃত্ব করবে কেন এক মাস সরকার দেশ শাসন করবে আর এক মাস জনগণ সরকারকে শাসন করবে এইটাকে রাষ্ট্র হবে না গরু কারখানা হবে রাস্তা ঠিক থাকার জন্য একক নেতৃত্ব সরকারকে করতে হবে আপনারা বলেন নারী পুরুষ কি আমি বানাই কার মধ্যে কি যোগ্যতা কি মাল কি বিশেষত্ব দিয়া বানাইছি আমি জানি তাই আমি কোথাও বিধান দিলাম দাম্পত্য স্বার্থে পারিবারিক শান্তির সাথে, সামাজিক শান্তির সাথে রাষ্ট্রীয় মর্যাদাটা স্বার্থে একক নেত্র পুরুষ করবে নারী হবে তার অধীর আল্লাহ রসুল ব্যাখ্যা দিছেন সরি বোখার হাবিপা আল্লাহ ওয়াল্লাহ আমরা যে জাতি তাদের জাতীয় নেতৃত্বে কোন মহিলাকে বরণ করবে সেই জাতির ভবিষ্যৎ অন্দফা তারবাণী অলংঘনীয় আল্লাহ আল্লাহ জুলুম করার জন্য নয় নির্যাতন করার জন্য নয় তারা বাঁকাহারের তৈরি তাদের কিছু কথারটা উল্টাপাল্টা হবে কিন্তু তোমরা ধৈর্য নিয়ে তাদের সঙ্গে সবাই করা তারা যদি বাসা ব্যবহার করে আর তুমি ধৈর্য নাও তখন তোমার দাম আমার কাছে বেড়ে যাবে বুধ আবিল এক বড় বুজুর্গ আল্লাহ মা জালদিন রুমির রহমদ্দুল্লাহ এক বুজুর্গ তিনি যে গ্রন্থ প্রণয়ন করতে রচনা করছেন তার বিশ্বের বিখ্যাত মস্তুমিশ একটা পিথা লিখছে আবুল হাসানি রহমতুল্লাহ আবুল হাসান খারকানির বিবিসির খুব করকট ভাষিলি মেজাজ অত্যন্ত খারাপ একবার এক হাজার মাইল দূর থেকে মুড়ি দেয়া করার জন্য ডাল হজরত ক্যাবলা ঘরে আসেননি ঘর থেকে উত্তর আসল তার কথা কবু হাসান এর মতো বন্ধ দুনিয়াতে আছে আমি তার বি চব্বিশ ঘন্টা তার আমি থাকি তার মতো অবদাক্ত হুজুর পরিচয় কর তোরা ধ্বংস তারা ধ্বংস করতে দাঁতা যারা এক হাজার মাস দূরের মানুষ এগুলো শুনি বৈশাখে হাই আমি তার কাছে আসলাম একজনে তুমি কাঁদো কেন ও ভাই থেকে আসলাম আমি এই এই শুনতে আছি এবার তুমি এ বিক্রি কথা শুনিও না সামনে যে টিলে আছে টিলেটা পার হয়ে যায় তুমি দেখবা আবুর হাসান খাতা নিচ্ছে গেছে টিলের দিকে টিলের উহ উঠি দেখে তিনি জঙ্গলের কাঠটা কাঠের বোটা খুব বড় হয়েছে একটা বাঘের ডাকলে এই এদিকে আমার বোঝা বড় হয়ে গেছে তিনি বোঝাটা বাঘের ফিরে দিচ্ছেন তোরা জঙ্গলি জানো মাঝখান ছাড়া তোরা সোজাও না এটা বিষাক্ত সাফরে ধরি কোড়া বানাইছে দিছে বাঘের ফিজা চল বাক্স হয়েছে আস্তে ওই লোকের সামনে আসছে লোক দেখ হুজুর বাড়িতে যাই শুনলাম কি এখন দেখতেছি কি তাহলে তুমি বাড়িতে হুজুর এই দুষ্ট জালিম নারী আপনি তামনি গড়ে আমার সুন্দরী মেয়ে আল্লাহর অস্ত্র হুঁচুরি খেট বেড়ে দিয়ে দিব মি আদায় করে দিবির কারণে তো আজ আমার এই অবস্থা ও ঝর্ণা সবরাম ঝর্ণা সবরাম মেয়ে গজি দিবের যার এজন আমার কথা শুনে ধর্নাসবুরামবে দিদির দুর্ব্যবহার করলে স্বামী যদি ধৈর্য ধরে তখন এই স্বামীর দান আল্লাহর কাছে বেড়ে যায় আচ্ছা থানবির এক মুড়িদের কথা কি তাহে বলছি ওনার এন্টেকালের পর এক বন্ধুর স্বপ্নে দেখলো জিজ্ঞাসা করল আল্লাহ ভাই আপনার সঙ্গে কি ব্যবহার করছি আমার তো গুণাই বেশি নেই আল্লাহ আমাকে রাত্রে বাড়িতে গেছি বজনা অফিস থেকে খাইতে বইছি সরকারের মধ্যে এমন নুন দিয়ে টি করি বলেছে লোক জানা আমি কৃষি করিলাম না আমি তার কিছু না বলি মাফ করে দিছি এবং ছিল আমাকে মাফ করে দিও আমার কাজটা আল্লাহ এত ভাস্থ করছেন ত্রিশ জন আমার বানদের মাফ করে দিস আমি তো গুনা মাফ করে দিচ্ছি কোন ব্যবহারে কঠোর হইতে পারে এইটাই আপনি কথা থাকি যায় বউ যদি আপনার বন্ধুর সঙ্গে অস্তি নস্তি করে বোনের আমার সঙ্গে ওলামেলা করে এটা মাফ করেন যায় না রাজবাডি দেখলেন বন্ধু সঙ্গে আপনার দিদি কৃষ্ণা কি করে তখন যদি মাফ করেন বুঝাগুলো আপনার মধ্যে কোনো সত্য এইটা কোন রকম বরদাস্ত করা যায় না আল্লাহ করা সব গুণা মাফ করে দিব কিন্তু তরহীদের বিছানা গায়েল্লাকে সোয়াইব এটা আল্লাহ মাফ করতে পারেন না তাহলে আল্লাহ কোনো করলে তাকে সতর্ক করেন যদি না মানে তখন তাকে আর বরদাস্ত করা যায় না শরীর সম্মত শরীরের বিরোধী নয় এরকম অন্যায় তাদের বহুত হয় তো মাফ করে দিবেন এটা নিয়ে আর সমালোচনা করবেন না তাকে নিয়ে কত ব্যবহার করি না মনে করবেন এই বেকারি নিজের মা বাপ বাই বেড়া দা সব সাই আমার দিকে সাই আমার বাড়িতে আয় একদিকে আমার বাবা চিগুলি করে একদিকে আমার বাচ্চা বাচ্চার জন্য নাচ তৈরি করে মেটল তৈরি করে আমার সেবা করে তার বিকে দোষ তুটি ওই জন্য মাত যাওয়া বহুত বড় কথা নয় তা আল্লাহ রসুল বলেছেন তোমরা তোমাদের বিদিদের সঙ্গে সবসময় সদয় ব্যবহার আল্লাহ রসুল বললেন এই আমার সাহেব আল্লাহ নব্বত্রের যে গুরু দায়িত্ব দিয়ে আমাকে দু পাঠিয়েছেন আমি আমার দায়িত্ব ঠিক মতো আদায় করছি প্রশ্ন করার কারণ হইল এর আগে আল্লাহর আয়াতেন বাবা আমার হাবিব আপনাকে আমি যা দিয়েছি শুভ আমার বন্ধে পৌঁছিয়ে দেন একদি কম করেন আমি বুঝবো আপনি আবার নবক আদায় করেননি আল্লাহ হাবিবাইছেন ময়দানে দায়িত্ব আমরা ঠিক কথা আদায় করছি কিনা আমি তোমরা বলো সোয়াল সাহাবাদের পক্ষ থেকে জবাব আসলো ও আল্লাহ রসুল আপনি মাতার গাম পায়ে ফেলেছেন বাপ দাদার বাড়িঘর ছেড়েছেন দেহের তাদের রঞ্জিত করেছেন তাই ফের মাইটা মুখের কাঁচা দাঁত উড়িয়ে দিয়েছেন অফানে এত কষ্ট বরদাস্ত করেছেন নবের দায়িত্ব আদায়ের ব্যাপারে হলে তিল পরিমাণ তার পণ্য করেননি ঠিক ঠিক মতো করেছেন তুমি সাক্ষী থাকো তোমার ক লক্ষ ইমানদার বন্দারা বলতেছে আমি আমার দাকে ঠিক পথ আদায় করেছি তুমিও সাক্ষী থাকো নিয়ে আসলেন ইসলামা দিন হাবিব আজকের তারিখে আপনাদের বিজাহাজের তারিখে দশই জিল নয় জিলি শুক্রবার আমি আপনার দিনের পরিপূর্ণতার ঘোষণা দিলাম ও আত্মানি আমার ওহিন পূর্ণাঙ্গিন করে দিলাম ইসলাম আদীনা ইসলাম তোমাদের দিন হিসাবে তোমাদের ধর্ম হিসাবে আমি আল্লাহ ধর্ম কি অন্য গুলা বাতিল কেন ইসলাম কেন্দ্র পছন্দ করিল এর জবাব অনেক লম্বা আছে আয়াত যখন নাজির হইল লক্ষাধিক সাহাবাহিত আনন্দের ঢেউ বয়ে গেলটা আল্লাহর নিয়ামত পূর্ণাঙ্গিন করিয়ে দেওয়া আল্লাহাদ ইসলামের জন্য রাজি হইয়া যাওয়া এই তিনটা খবর শুনে সলক্ষ সাহাবায় তার মানাইতেছেন হাসতেছিলাম হালক দাস সক্ষ সাহাবায় তারা ঈদ মানায় খুশি করে একবার তিনটা খুশি খবর পাইয়া আমরা আসি খুশি যেন আমাদের অন্তর জায়গা ভাইতে ভুটতেছে না আপনি কানক ব্যাপারটা কি কারবারে কান্নার ব্যাগ বেড়ে গেল বলেন বন্ধুরা আমার তোমরা খুশি করতে থাকো তোমাদের খুশি বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই খুশি হওয়া ব্যতন হওয়া মনের ব্যাপার আমার মনে খুশি আসে না আমার মনে শুধু শুধু দুঃখ জাগে কেন দুঃখ জাগে এই কথা বলার মতো জায়গা খুশি দুনিয়া নয় আহা হাম সুরহা সুরহা আল ফেরা বুসে দর দেয় হালকা হামা বে নারা সদন এ খুশির জন্য আমার মনের বেদনা কে বুঝবে এজন্য আমি নির্দি কানি মনটা হালকা করতে দাও তোমরা খুশি কর তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নয় আপনি আমাদের সর্বশ্রেষ্ঠ আপনার প্রতিটা কাজ করবো আমাদের জন্য হক মনে করি আমি যেখানে সবাই খুশি করতেছি আপনি কানবেন কেন হয় আমাদেরকে বুঝে বলেন নতুবা আপনাকে কাঁদতে দেওয়া হবে না অবশ্যই তখন মনের কথা খুললেন বললেন বন্ধুরা আমার দিনের কাম পরিপূর্ণ হয়ে আছে আল্লাহকে নামত পূর্ণাঙ্গিন করে দিয়েছেন আল্লাহাকে রাজি হইয়া গেছেন নিঃসন্দেহ খুশির খবর আমার মনে ব্যথা থাকে এই জন্য পরিপূর্ণ করা জন্য রসুল দুনিয়াতে আসলেন রাজি করার জন্য আসলেন সে আল্লাহ রাজি হইয়া গেছেন দিনের কাম পরিপূর্ণ হইয়া গেছে এই কথা বলার অর্থ আল্লাহ রসুল আর দুনিয়ায় দরকার নাই সুতরাং আজ আমরা একমাত্র যেরকম আয়াতের ভিতরে আল্লাহ রসুল থেকে বিদায় নিবে না আবু ব্যাপার এক মিনিট মধ্যে বদলে গেল সব সব আয়রক আশেপার রসুল বুঝতে দিবে সবার মুখে কান্না রোল পড়ে গেল রমতা আলম সাল সন্তান থেকে সান্ত্বনা দিচ্ছেন আমার পূর্বোত্তে নবীর দুনিয়ার থেকে চলে গেছেন আমাকেও যেতে হবে এটা আল্লাহ ফাকে চিরন্তন বিধান কারণ মায়া কান্নার দ্বারা আল্লাহ ফাঁকের বিধানে পরিবর্তন হবে না সুতরাং কান্নাকাতে করে কিনা তোমরা ধৈর্য ধরাওরা আমরা জানে আমাদের মায়ের কান্নাকার আল্লাহ হবে বিধানের পরিবর্তন হবে না আমরা মনকে প্রবত দিতে পারছি না জন্য আমরা দেখছি মুরজি মারা গেলে তার বাচ্চাকে চিলে কাকে নিয়ে যায় দেখাশোনার কেউ থাকে না হজুর থেকে বিদায় নিয়ে গেলে কাকে মন কবর দিতে পারছি না সাহাবাই আমি প্রশ্নের জবাব উল্লেখ করেন তারা কপি কুমাই ওকে আমার সাহবায় আমার পূর্বত্ত নবীন থেকে বিদায় নিছেন তাদের নবুয় বিদায় নিয়ে গেছে আমি নবী আফারুজ্জামান আমি দুনিয়ার থেকে বিদায় নেব আমার নবুয়তের তহবিল তোমাদের সামনে রেখা যাবো নবুতের গাড়তি তোমাদের সামনে রাখা যাবো তারা তহি কুমাম দুইটা বস্তু আমার নবুয়তের গাঁটটি নবুতের তহবিল এটা তোমাদের সামনে রায় পরিমান ক্ষতি করতে পারবে না সেই বস্তু কি ইটা বলল অন্য একটা আলব কোরআন আর একটা আমার শুন না আমার হাদিস অনেকে আমার হাদিস পাওয়ায় আর শুন না তুই হাদিস বাড়ি করল হাদিসের আসনে বলেন শূন্য তার আসনে কইছে আচ্ছা শূন্য কেন করি না হাদিস না কইয়া এর কারণ নদীপাতের সঙ্গে সম্পর্ক শীত সব পাসাইতে হাদিস সব হাদিসে আমল করা উন্মুত্র পত্র সম্ভব না শুধু সশরীর মেয়ারা জেগেছেন এটা হাদিসে তার তারপর মেয়ার জুড়ে থাক সশী দশ পুজোর উদ্যোগ করে আছেন বোঝা গেল সব হাদিস আমল করা উম্মপাত্র সম্ভব নয় যতটুকু আমল করা উম্মপত্র সম্ভব তার নাম শুন না হাদিস ফেলাম বাজার ছিল না বুঝা গেল আরো শূন্য হইতে পারে আর হাদিস হতে পারে না যারা নিজেকে আর হাদিস দাবি করে এরা গোমরা সেরকম আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তার লোককে বর্তমানে পড়া নাকি যেতেন আর কি প্রাসঙ্গিক কথা বল এক লোক বাসের থেকে নামে গেছে তার সাইজম্যানের করলে ভাই গাড়তি গুলা রাখি দিলাম তোমরা একটু লক্ষ্য রাখল তোমাদের উপকারে আসবে এই সিটে নৌকা বসতে পারে বসতে সাইজম্যানে কি আছে ছাড়ি নেই যদি লোক দেখো না গাছটি গাছটি যেন বেশি বসে তার আছে আল্লাহুল থেকে বিদায় নিছেন নৌ বছরের হবে শীত খালি নাই যে কেউ ভিত্তি চলে গেছে গাড়টি এটা তার দফল তুমি বুঝতে পারো না এটা অসুবি কোরআন ও সুন্না নবতের গাছটি তো কোরআন সুন্না পাইবার একমাত্র কেন্দ্র হইল দিনী কবি মাদ্রাসা মাদ্রাসা কমি কথা কয়েক লাগা বিচিহ্ন বর্তমান সময়ে সরকারি মাদ্রাসায় এলম নেই ইংরেজি বাংলা ডুকাই এটা সেমি স্কুল পরি ফেলায় খুলে স্কুল রয়ে ন মাদ্রাসাও রয়ে ন এখানে বড়াল মানুষ জীবন বর্বান করেন দুনিয়াও নাই আখড়াতি দুনিয়া কলেজে বড় আখড়াত্র যারা আরাম করতে চান কর্মী মার্শাল বিকল্প নাই আমি নিজে তো সরকারি মাথায় আমার কথাই দেখাই আবার বড় সরকারি মার্শাতে বলছি। জীবনে একদিনও কর্মটা করিনি আসলে এটা ভালো আলম হইতে পারি এটা আমি বুঝিতেছি তবে সব প্রায় সে সব দারুণ জঙ্গাদের ছিল কিতাবও ছিল এখন যে উস্ত নেই সে কিতাবও নেই এই জন্যে সকাল মাছ হলিও পরে ছাড়িয়ে দিছি এখানে থাকে তার আলিমের খেট হবে না যাই হোক আপনাদের জাহানপুর একটা কমই মাদ্রাসা মুরব্বি বলেছেন বলি ইসরাহলের মধ্যে আল্লাহকে নবী পাঠাইছেন মানুষ হাজারের জন্য এক এক সময় কয়েকশ কয়েক হাজার নবী পাঠাইছেন এখন খত্ত নবীতের আর নবী আসবে না এই যুগে প্রত্যেকটা কর্মী মাদ্রাসা একজন নবীর ভূমিকা পালন করতেছে এক সরষী মাসাল উসি যায় কত হাজার আল্লাহ আলম বনি গেছে হাজারের মার্শাল উচি যায় কত লক্ষ আল্লাহ আল্লাহ বনি গেছে এন এসব মাসা গুলা থাকবে এলেন থাকবে আল্লাহর নাম থাকবে ততদিন আসমাস জমিন ঠিক থাকবে সে হবে না এখন এই এই এটা আপনারা কামনা করেননি ঠিক কামনা করেন আল্লাহ তোমার বন্ধারা সবাই আকাঙ্ক্ষা করতেছে এই মার্শাল তা কেয়ামত টিকে থাকুক বন্ধাগর তো টিকে না টিকে চললে একটু মটা বিল্ডিং করতে হয় যেমন বিল্ডিং করতে অনেক সামগ্রী লাগে তার মধ্যে বেশি মূল্যবান সামগ্রী হন মারাও তো অনেক কষ্ট করছেন সাঁদা দেখছেন নগদ আমি আপনার কাছে কিছু একতন চাই এক টন আধা টন পারেন কেজি পাঁচ কেজি রড কে দিতে পারেন রোগেন এটা মাঝাত্র জারি থাকবেই এবং হাঁসের মাঝানে শাশুড়ি নিয়ে দাঁড়াবে তাতেই কিছু রড যদি করতে চান দেন কথা লম্বা করবো যে তার বাড়ে গেছে এই জন্য আপনাদেরও কষ্ট হচ্ছে আর এখানে বেশি দেরি করি যদি হজের কাজ হয় এই দায়িত্বকে বহন করব এই অন্তত এক টন আধা টন এক টন তো এক কেজি হয় পাঁচশো কেজি একশো কেজি পঞ্চাশ কেজি কমপক্ষে এক কেজি লক্ষণ আশা করি কেউ যাবেন না ওনা করে লেখি রেখে রেখে কারণ কে দিতে পারবেন প্রথম যিনি বলবেন ইনি সবার বলা সমতল প্রভাব পাবে। সিদ্ধিকাকুর মধ্যে মধ্যে এক নম্বর মানুষ কেন এক পাঁচ নম্বরেই মানা নিশ্চেন পরবর্তীতে যত জলেই যা নেকি কামাইছে সম্পরী মান নে সিদ্ধিকাকুর আমার নাম উঠি গেছে এজন্য অন্য মোকাবেলা কেউ করতে পারবে না চিন্তা করি সামসেন রোদ দেওয়াটা কি জরুরি এবং আপনার দিবার আগ্রহ আছে কিনা। না আপনার আগ্রহ না থাকলে আমি চোর করি আপনাকে দিতেই হবে সে কথা বলবো না বলবেন কাউের তসি মতলব এর ভিতরে তো আর অনেক রমুজ আছে সেগুলা আজকে আর বললাম না বলার আমি নিজেও অসুস্থ বেশি কথা বলতে পারি না ভিতর থেকে থাকাইয়া উঠি এই আর দিশে আমার সবার পরে রাত দশটার সময় এই টাইমে তো অনেকের ওয়ার শুনে এনার্জিও থাকে না একটু হাট ফাট উঠিয়ে যেতে আছে আমার রাজকতা আজ আজ করব না কথা বন্ধ করে দিই মাসাল্লাব মাাম সাপ কত কেজি সত্তর কেজি মা একশো কেজি রক দেবেন একশো কেজির দাম আমার মনে হয় এই সাড়ে সাড়ে সাত রাজার প্রতিবন্ধী মাছ এ দিব দশ কেজি বলিয়া নি নাম কি তোমার মাছ নাম আছে বড় মিয়া মোহাম্মদ আমদাদুল্লাহ দশ কেজি হ্রদ দেবে আল্লাহ পক্ষ বই করেন আমি দেখিয়েছি ওই সাইড গ্রেটের মাল এক কেজি আটষট্টি টাকা সেটি তারা কমাতে পারে দশ কেজি ছশো আশি নিব একশো কেজি ছয় হাজার আটশো চলবেন আর কে আছেন একটা ঘর এই চল্লিশ হাজ লম্বা বিশ চল্লিশ এখন যদি আপনারা অন্তত এক টন ব্যবস্থা না করেন তো কর্তৃপক্ষ হিম্মত করবো কারণে আর কি আছেন তিন উঠছে কারণ নিজে না দিলেও আপনি এখন উঠি দিলে আরেকজনের মন ভাঙবে এতে মালসার তাইজের মধ্যে বাধা আসবে নাম কোন গ্রাম দশ কেজি দিব উজালিয়া নি খোঁজেন গ্রাম এক জায়গার গ্রামের নাম আছে প্রকম আনুকা আনুকা আর আছেন নি কো একশো বিশ কেজি নেই